कुरान तीन एक भागे एक समान सत्य ईश्वर के যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল একক। দ্বিতীয় হলো মুখাপেক্ষী নন তৃতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম এক্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের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 Oh, oh, oh, oh. متعطف <تصفيق> لا ينتهي لا ينتهي بالحصر ما اعطاه <تصفيق> السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله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 قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مسلمة وأحب للناس ما تحب لنفسك ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب الحمد لله كلمار أبدوني আবারও আপনাদের সামনে হাজির হয়েছি গত কয়েক পর্ব থেকেই আমরা শুনে আসছিলাম যে আমরা কালিমা পড়েছি ইলা ইহাম্মদুর রসৌল্লাহ সাল আলিহ্লাম এই কালিমা পড়ার পর আমাদের উপর কিছু দায়িত্ব বর্তেছে এই কালিমার কিছু আবেদন আছে কিছু দাবি আছে এই দাবিগুলো পূরণ না করতে পারলে আমি শুধু কালিমা পাঠকারি হব নিজেকে মমিন নিজেকে মুসলিম হিসাবে দাবি করা আমার পক্ষে অনুচিত হবে অনেক ক্ষেত্রেই মোনাফিকরা হজরত রসুল করিম সাল আলী হস্লামের দরবারে আসত এবং নিজেদেরকে মমিন হিসাবে প্রকাশ করত আলাহ ইহ্লা মুহাম্মদুর রসুল্লাহ এই কালিমা তারাও পাঠ করেছিল কিন্তু তারা সে কালিমার দাবি পূরণ করেনি বলে আল্লাহ রসুল এবং আল্লাহ সুবাহানু তালা তাদেরকে মমিন হিসাবে স্বীকৃতি দেননি বরং তাদের এক নতুন পরিচয় তাদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন সেই পরিচয় হচ্ছে মোনাফিক যাদের জন্যে রব্বুল্লা আলমিন রেখেছেন জাহান নামের কঠিন শাস্তি কাজেই আমরা যারা কালিমা পাঠ করেছি নিজেদেরকে মমিন বলে পরিচয় দিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন বলেই কালিমা পাঠ করেছি তবে যদি আমরা কালিমার সে দাবি কালিমার সে আবেদন কালিমার সে ভাব কালিমা আমাদের কাছে যা চায় সেটা যদি পালন করতে না পারি আমার উপর কালিমা পাঠ করার কারণে যে দায়িত্ব বর্তেছে সেই দায়িত্ব যদি আমি আদায় করতে না পারি তাহলে আমিও নিজেকে প্রকৃত মমিন হিসাবে দাবি করতে পারি না অরবুলা আলমিনও আমাকে প্রকৃত মমিনের জন্য জানাতে যে নেয়ামত রেখেছেন যে পুরস্কার রেখেছেন অরব্বুল আলমিন হয়তো আমাকে সেই পুরস্কারে ভূষিত করবেন না তাই আসুন কালিমা আমাদের কাছে কি আবেদন করে কালিমা পাঠ করার পর আমাদের উপর কী জিম্মাদারি আসছে সে বিষয় আমরা কথা শুনি অরব্বুল্লা আলামিন, যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিকান আয়ত করেন প্রিয় দর্শক শ্রোতা রসুল করিম সলাল্লাহ আলী হাসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু হরাইল্লাহ তাল তিনি রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লাম থেকে চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন সেখানে কয়েকটা বিষয় তিনি উল্লেখ করেছেন রসুল সাল্লাহ আলী হাসলাম কথাগুলো অত্যন্ত ছোট ছোট ছোট ছোট কিছু বাক্য কিন্তু তার বক্তব্য অনেক বিস্তৃত অনেক কিছুই এর মধ্যে রয়েছে আমাদের নিজেদের জীবনকে গড়ার জন্য। ছোট ছোটো কিছু নসীহতরবুল্লা আলমিন আল্লা রসুল সাল্লাহ আলী আসাল্লাম করেছেন ওম্মতের জন্য এটা অত্যন্ত জরুরি বিষয় আল্লা রসুল সাল্লু আলী আসাল্লাম সর্বপ্রথম যে বাক্যটি বলেছেন তাকুন আবুদান নাস। যে তুমি হারাম কাজ থেকে বিরত থাকো যে কোনো হারাম থেকে বিরত থাকো গুনা থেকে বিরত থাকো আবুদান নাস তুমি নিজেকে মানুষদের মধ্যে সবচেয়ে বড়ো আবেদ হিসাবে পরিচয় দিতে পারবে আল্লাহর কাছে সবচেয়ে বড়ো আবিদ হিসাবে তুমি পরিচিত হবে গ্রহণযোগ্যতা পাবে একজন মানুষের পক্ষে অলৌকিক কিছু প্রকাশ করা যেগুলো আম্বিয়া আলিহাত সাল্লামরা করতেন এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন এটাই জান্নাতে যাওয়ার একমাত্র পথ আমরা যদি ফরজ আমলগুলো ঠিকঠাক মতো করি ওয়াজিবগুলো করি সুন্নতি মহাক্কাদাগুলো আদায় করি নফল আমল খুব বেশি না করি কিন্তু গুনাহ থেকে যদি বেঁচে থাকি হারাম খাওয়া থেকে হারাম গাজা থেকে যদি নিজেকে রক্ষা করি হালাল খাই হালাল কাজ করি ইনশা আল্লাহ তালা আশা করা যায় ওর অব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের পুরস্কার দান করবেন কিন্তু আমি আবাদত করলাম নফলে এবাদত বহুত করলাম আবার গুণাহ করি গুনার মধ্যে এমন অনেক গুনাই তো আছে যেগুলো আমার ন্যাক আমলগুলোকে বরবাদ করে দেয় হারাম খাই এবাদতও করি অথচ আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম কতবার বলেছেন যে হারাম খেয়ে আলমিনত কে কবুল করেন না কবুল করেন এই জন্যই মোহাম্মদ রসুল্লাহ আলী ছোট কথায় সংক্ষিপ্ত এক বাক্যে বলেছেন আবুদান্ন মাহারিম আবুদান নাস মাহারিম থেকে হারাম থেকে তুমি নিজেকে রক্ষা করো বেঁচে থাকো তাইলেই তুমি আল্লাহ আলা বুজুর্গ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পেয়ে যাবা আল্লাহর শ্রেষ্ঠ বান্ধা হিসাবে স্বীকৃতি পেয়ে যাবা তারপর রসুল করিম সাল্লা আলী ওসাল্লাম যে বাক্যটি বলেছেন সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আল্লাহ রসুল বলেন তাকুন আগ্নান এটাই কালিমার দাবি এটাই কলিমার আবেদন আল্লাহ তা তোমার জন্য যে ফেসলা করেছেন যে সিদ্ধান্ত নিয়েছেন এর উপর তুমি সন্তুষ্ট থাকো তাকুন নাস মানুষদের মধ্যে সবচেয়ে ধনী হিসেবে তুমি তো আল্লাহর কাছে স্বীকৃতি পাবা আলগিনাগিনান্ন মনের দিক থেকে যে ধনী সেই ধনী আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তাল সিদ্ধান্তে আল্লাহ তাল ফায়সালার উপর আল্লাহ তালার বন্টনের উপর যখন আমি সন্তুষ্ট থাকবো সন্তুষ্ট চিত্তে সেটা গ্রহণ করব। তখন আমার আর হতাশা থাকবে না না পাওয়ার কোনো আফসুস থাকবে না অন্যের সম্পদ দেখে আমার লোভ লাগবে না আমি লোবের গুণাহ থেকে মুক্ত থাকবো অন্যের দিকে দেখে আমার হিংসা আসবে না আমি হিংসার গুণার থেকে মুক্ত থাকব, বরং আমি যখন রাস্তার পাশের ওই নিরীহ মানুষগুলোকে দেখব বিবস্ত্র মানুষগুলোকে দেখব অনাহারে যারা রাস্তার পাশে শুয়ে আছেন খাবারের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই তাদের দিকে যখন দেখব। আমি তো আমার রবের কাছে শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আপনি আমাকে কত ভালো রেখেছেন আবার আমি যখন আমার যে বড়ো কাউকে দেখবো সে আরামে আয় জীবন কাটাচ্ছেন আমি দেখে সেটা সবর করব ধৈর্য ধারণ করবো আর আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমাকে যেই অবস্থায় রেখেছেন সেই অবস্থাতেই আমি সন্তুষ্ট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এমনটাই বলেছেন হাজরত জিবল ইলা আলি সাল্লাহসাল্লাম যখন আল্লাহর হুকুমের রসুলের কাছে আসছেন ইয়ার রসুল আপনি খানায় কষ্ট পান আপনি শুধু হুকুম করুন মদিনার পাহাড়গুলো বহু পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেই এই পাহাড় গুলো আপনার সাথে সাথে চলবে আপনার যখন যা প্রয়োজন সেখান থেকে আপনি গ্রহণ করবেন আমি একদিন ক্ষুধার্ত থাকতে চাই একদিন দুমুঠ খেতে চাই একদিন খাবো একদিন না খেয়ে থাকবো যেদিন খেতে পারবো সেদিন আমার রবের শুক্রিয়া আদায় করব আর যেদিন খেতে পারবো না हमें धर्ज धारण करब युकुर सबर यह बड़ दुईटा अबादत करते चाह प्यारे हाजिर रसुलिता कख मानुषर मध्य अनुभूति कख आसे जख सेबे रबर बंटने से जख सन्तुष्ट थे तारे यही रुकूम बला सम्भव इंटर मन शांति मन अस्थिर होना जख से मेने जे हमारे रब আল্লাহ সুহা আমাকে যে অবস্থায় রেখে খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ তখন তার আর কোনো টেনশন কোনো চিন্তা কোনো পেরেশানি না পাওয়ার হতাশা তার মধ্যে কোন রকমের আঘাত করবে না সে খুশি থাকবে আনন্দ চিত্তে জীবনযাপন করবে রবের দরবারে আবাদতের জন্য হাজির হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম পরবর্তী শব্দ যেটা বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ও আহসিন ইরিক তাকুন মুসলিমা তোমার প্রতিবেশীর উপর তুমি এহসান করো দয়া করো অনুগ্রহ করো তাহলেই তুমি প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে পারো এটা একজন মুসলমানের জন্য একটা দায়িত্ব প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশী সে মুসলিম হোক অমুসলিম হোক এটা বিষয় নয় প্রতিবেশী মুসলমান হলে মুসলমান হিসেবে তার ভিন্ন হক আছে কিন্তু প্রতিবেশীর হক সেটা ভিন্ন জিনিস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসলাম যে আদর্শ আমাদের সামনে রেখেছেন তিনি বলছেন তোমার প্রতিবেশী খেলো কিনা যদি সে না খেয়ে থাকে আর তোমার ঘরে যদি খাবার তুমি জমা করে রাখো স্টক করো অথচ তোমার পাশের মানুষটা না খেয়ে আছে ওই খাবার তোমার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম পাশের মানুষটার প্রতি খেয়াল রাখার জন্যে কত চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আজকে সমাজের ওই সমস্ত বিত্তবানরা অর্থশীলরা ধনী মানুষরা যদি रसुल हादिसल करत समे खेतना क्यों घर छाड़ा थकतो ना क्यों कष्ट दिन जापन करतना प्रत्येक मुसलमान जदिनी निजेषी दिखे लक्ष्य रखत सबाई आनंद साथ ही जीवन जापन करते तो समाजे शांति आसत हाय अफसूस रसुल करीम सल अलीसल्लम आदर्श आज हम अनेक अनेक दूरे चले गौफिक अनायत कर আমরা প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবো তারপর রসুল করিম সাল আলী আসাল্লাম আরো চমৎকার একটি কথা বলেছেন ও আহিব আলী তুমি নিজের জন্য যেটা ভালোবাসো অন্যের জন্য তুমি সেটা ভালোবেসো স্বার্থ পর হয়েও না আমাদের মধ্যে এই প্রবণতা আছে আমরা নিজের জন্য যেটা চাই অন্যের জন্য সেটা চাই না সব সময় শুধু নিজের ভালোটাই চাই নিজের স্বার্থ উদ্ধার করতে আমরা সচেষ্ট থাকি এটা কোনো মুসলমানের কাজ না এটা কোনো দিনদারের কাজ না এটা রসুলকে মহাব্বত করে ভালোবাসে এমন কোন মোমিনের কাজ হতে পারে না কারণ আমার প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম্মদকে বলেছেন যে তুমি নিজের জন্য যেটা ভালোবাসো নিজের জন্য যে অবস্থায় তুমি থাকতে চাও অন্যের জন্য তুমি সেটা কামনা করো তার খারাপ কিছু কামনা করো না তার অনিষ্ট কামনা করো না তাকে কষ্ট দিও না তাইলেই তুমি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারো তারপর আল্লাহ রসুল সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন তখন তার এবাদত ভালো লাগে না আল্লাহর ভালোবাসা তার অন্তর থেকে সরে যায় অন্তর যখন মরে যায় তখন আল্লাহর কোন হুকুমকে তার পছন্দ হয় না এটা অতিরিক্ত হাসাহাসির কারণে হয় কোরআনে নির্দেশ আসছে ব্যাপারে প্যারে হাজির আসুন শুধু শুধু অতিরিক্ত হাসি থেকে নিজেদেরকে বিরত রাখি মুসি হাসি রসুলের সুনত আল্লাহ তালা আমাদের হাদিসের প্রত্যেকটি শব্দের উপর আমল করার তৌফিকে আনায়ত করেন আমরা আল্লা জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে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 मस्जिद बनाय ता बैध हम जानते होले हेखलम श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे पीस टी बांगल পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ নিকটের মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ আমরা নিশ্চিত করে তিনি খেয়ানত করেছেন হাফেজ এবিএম, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি করতেছে আর কি আছে জানার জন্য দেখুন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে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 সেই পূর্বের আলোচনা নিয়ে কালিমার আবেদন আজকের পর্ব আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা হাদিস শুনিয়েছিলাম আপনাদেরকে একটি বাক্য বলেছেন মানুষের মধ্যে তুমি ধনী মানুষ হয়ে যাবা দিল থেকে অন্তর থেকে মন থেকে যখন তুমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবা তুমি সন্তুষ্ট হয়ে যাও এটা রসুলের কথা প্রিয় বন্ধুরা রব্বুলে আলমিন দুনিয়ার সৃষ্টি করেছেন জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন এই তিনটার জায়গার চরিত্র তিন রকম জান্নাত সে আনন্দের জায়গা শুধু আরামের জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না জাহান্নাম সে তো শুধু কষ্টের জায়গা যেখানে কোনো আনন্দ থাকবে না আর এই পৃথিবী এই দুনিয়ার জীবন এটা হচ্ছে আনন্দ কষ্ট বেদনা এই সব কিছুর মিশ্রণে আমাদের এই জীবন এই জীবন কাটাতে গিয়ে আমি কখনো আনন্দের মুখোমুখি হই কখনো কষ্টের মুখোমুখি হই আনন্দের মুখোমুখি হই আর কষ্টের মুখোমুখি হই যাই হই না কেন সব কিছু আমাকে মেনে নিতে হবে আমাকে জানতে হবে বুঝতে হবে এই বিশ্বাস রাখতে হবে এটা কালিমা আর আবেদন যেটা আমার রবির সিদ্ধান্ত তিনি যখন আমাকে আনন্দে রেখে আল্লাহর যদি খুশি থাকেন আমিও খুশিয়াল তিনি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকেন আমিও খুশি আলহামদুলিল্লাহ এটাই হওয়া উচিত একজন প্রকৃত মোহমিনের বক্তব্য সন্তান যখন মৃত্যুবরণ করে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের সন্তান যখন ছেলে যখন মৃত্যুবরণ করেছিল হজরত রসুল করিম সাল্লাহ আলিহাস্লামের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছিল আল্লাহ রসুল কষ্ট প্রকাশ করেছেন তিনি কষ্ট পাচ্ছেন আল্লাহ তালা অনুমোদন দিয়েছেন আল্লাহ বলেন নাই তুমি যখন কষ্ট পাবা তখন তুমি কান্না করতে পারবা না আল্লাহ বলেন না এটা বরং ওই কষ্টের উপর আছে ওই কষ্টের ওই চোখের পানির উপর আলমিন আমাকে সওয়াব দিবেন নিষেধ যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে কোন রকমের অভিযোগ রব্বুল আলমিনের দিকে অভিযোগের তীর ছোড়া যাবে না যে আল্লাহ আমার সন্তানকে তুমি কেন নিয়ে গেলে আমার সম্পদকে তুমি কেন ছিনিয়ে নিয়ে গেলে আমার আনন্দকে তুমি কেন ছিনিয়ে নিয়ে গেলে এই অভিযোগ করা যাবে না কোন রকমের অনুযোগ ও রবীন্দিনের দরবারে পেশ করা যাবে না তাইলেই আমি বুঝবো আল্লাহ যে কোনো সিদ্ধান্ত আমি সন্তুষ্ট আমি তো জানি না আমার কি ইচ্ছা তার আমার সন্তান নিয়ে গেছেন এখানে কি হ্যাকমত আমার জন্য নিশ্চয়ই কোন মঙ্গল কিছু রয়ে গেছে যেটা আমি জানি না সুরে কাহাফের মধ্যে হজরতে মূসা আলি সালসাল্লাম এবং হজরত খিজিরা আলহিসামের ঘটনা এই জন্যই তো আমাদের সামনে রবুল্লা আলমিন পেশ করেছেন বুঝার জন্যে যে রবের হ্যাকমত সকলের পক্ষে বুঝা সম্ভব নয় এমনকি কোনো নবীরও নয় আল্লাহ তালা ভালো জানেন কেন তিনি এটা করেছেন হজরতে মূসা আলহিহি সাল্লা কাছে এক ব্যক্তি এসছিলেন এসে জিজ্ঞেস করেন ও নবী মুসা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেমকে হজরত মুসা আলি সাল্লা ভাবলেন যেহেতু আমি নবী নবীরাই তো সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বড় জানেওয়ালা আলেম মুসা নিজে নিজেকে বললেন কিন্তু আল্লাহ তালার হজরত মূসার এই উত্তর পছন্দ হয় নাই আল্লাহ তালা হজরত মূসা আলহি সালাতলামকে খিজরা আলহি সালাতলামের সাথে সাক্ষাতের হুকুম করেছেন সেই লম্বা বিস্তারিত ঘটনা কোরআন আল করিমের মধ্যে সুর কাহাফের মধ্যে এসছে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে হজরত মূসা আলি সাল্লাম হজরত খিজরা সাথে সাক্ষাৎ করলেন দেখা হলো হজরত মূসা আলহি সালাতলাম খিজরা আলহি সালাতলামের সাথে চলতে চাইলেন একসাথে থাকতে চাইলেন হজরত খিজরা আলি সাল্লাহাতাম বললেন তুমি আমার সাথে থাকতে পারবে না হজরত মূসা বিনয়ের সাথে অনুরোধ করলেন আমি থাকতে চাই আমি জানতে চাই খিজরা আলি সাল্লাহাতাম বললেন তাইলে কোনো অভিযোগ আমার কোন কাজের উপর কোন আপত্তি করা যাবে না চুপচাপ থাকবে চলছেন হজরত মৌসা হজরত খিজরা আলি সাল্লা সাল্লাম পথের মধ্যে যে নৌকায় তারা উঠেছিলেন হজরত খিজরা আলি সাল্লাহাতসাল্লাম এবং মূসা আলি সাল্লাম নদী পার হওয়ার পর খিজরা আলিয়ালাম নৌকাকে ডুবিয়ে দিয়েছেন হজরতে মূসা আলহিসালু আসসাল্লাম আর চুপ থাকতে পারেন নাই কারণ তিনি অন্যায় কাজ দেখলে তিনি চুপ থাকবেন না এটা নবীদের স্বভাব কোন অন্যায় দেখে তারা চুপ থাকে না বলে উঠলেন হাজারতে আপনি তো এক আজব কাজ করলেন দেখি হজরতে খিজরা আলি সাল্লা বললেন আমি কি বলিনি তুমি আমার সাথে থাকতে পারবা না তুমি চলে যাও এই কাজের উপর কেন আপত্তি করলা হজরতে মূসা আলহিসালু আসসাল্লাম বিনয়ের সাথে বললেন জানাব এবারের মতো আমাকে ক্ষমা করুন আমাকে আপনি মাফ করে দেন এই আমাকে শাস্তি দিয়ে না আমি আপনার সাথে থাকতে চাই খিজির হজরত খিজিরা আলী চললেন ছোট এক বালক খেলা করছিল হজরতাম তাকে হত্যা করলেন হজরত মূসা আলহিৎসাল্লাম আগের চেয়ে আর একটু কঠিন শব্দ এবার ব্যবহার করলেন লি ইত্যাস নুকরা আপনি একটা অপছন্দনীয় কাজ করেছেন এটা কেন করলেন একটা ছোট্ট শিশু সে কি অপরাধ করেছে তাকে কেন আপনি হত্যা করলেন হজরত খিজরা আলিহি সাল বললেন আমি একটু বলেছিলাম তোমাকে যে কোনো আপত্তি করা যাবে না আমার কাজের উপর কোনো অভিযোগ অনুযোগ কিছুই করা যাবে না বলিনি তোমাকে তারপরেও তুমি আমার সাথে থাকছ চলে যাও হজরত মূসা আলি সাল্লা সাল্লাম আবারও ক্ষমা চাইলেন প্যারে হাজিরিন পরবর্তীতে খিজরা আলি সাল্লা সাল্লাম এই দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যা এটা আল্লাহ জানতেন খিজরা আলি সালাতসাল্লামকে জানিয়েছেন নবী মূসা আলহি সালু আসাল্সাল্লাম জানতেন না সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি না যে কথা বলা উদ্দেশ্য যে কথা বলা মকসাদ এই ঘটনার যে প্রসঙ্গে আনা সেটা হচ্ছে যে নবী আলহিম সাল্লাহাতামরা পর্যন্ত আল্লাহর সিদ্ধান্তের হেকমত কারণ বুঝতে পারেন নাই জানতে পারেন নাই আল্লাহ কি উদ্দেশ্যে এই কাজটা করেন কি কারণে এই কাজটা করেন আল্লাহর কোনো কাজ বেকার খামাখা আল্লাহ তালা কোনো কাজ করেন না রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি রব্বান আমরা এই দোয়ারবুল আলমীর কাছে করি এই স্বীকৃতি দিয়ে আমরা সবসময় আপনার কোনো কাজই অনর্থক নয় প্রিয় বন্ধুরা আল্লাহ যদি আমাকে গরিব বানিয়ে থাকেন দরিদ্র বানিয়ে থাকেন বুঝতে হবে এখানে রব আলামিনের কোন বিপদে ইলাহা আবেদন মুহাম্মাদুর রসুল যখনই পাঠ করেছি সাথে সাথে আমার উপরে এই জিম্মাদারি চলে আসছে এই দায়িত্ব চলে আসছে যে যেই রবকে একমাত্র রব বলে স্বীকার করেছি যেই রবকে একমাত্র মাহবুত বলে স্বীকার করেছি সেই রবি আমার সমস্ত কিছুর মালিক আমার সমস্ত সিদ্ধান্ত তিনি আলমিন আমার কাছে এটাই চাচ্ছেন আল্লাহ সুবাহাল আমাদেরকে জীবনের প্রতিটি কাজ এইভাবে করার তৌফিকে আনায়ত করেন আমরা মুসিবতে পড়ি হতাশ হওয়ার কোন কারণ নেই রবুলা আলমিন এর মধ্যে নিশ্চয়ই কোন হ্যাকমত রেখেছেন আমাকে মুসিবতে ফেলার মধ্যে মুসিবত এটাকে অনেক সময় আমরা আজাব মনে করি প্রিয় বন্ধুরা সবসময় মুসিবত আজাব হয় না যদি তাহলে আল্লাহ রসুল সাল আলী কথা বলতেন নাগতের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন আমা আলহিম তারপর তারপর তাদের কাছের মানুষ যারা তারা তারপর তাদের পরের যারা তারা অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যারা সবচেয়ে বিপদগ্রস্ত সবচেয়ে কষ্টের জীবন তারাই কাটিয়েছেন মোহাম্মদ রসোল্লাহ সালাহ আলী আসাল্লাম এমনটি বলেছেন কাজে এটা ভাববার কোনো কারণ নাই এই চিন্তা করার কোনো কারণ নাই যে মুসিবত আল্লাহ তাল শাস্তির জন্য আমাকে দিচ্ছেন মুসিবত রবুল্লাহ আলমিন আমাকে কষ্ট দেওয়ার জন্য দিচ্ছেন এটা ভাববার কোনো কারণ নাই বরং এই মুসিবত আমার জন্য অনেক সময় নেয়ামত হতে পারে এক সময়ের মাঠে যখন আমার হিসাব সামনে আসবে আমি বুঝবো দুনিয়ার এই মুসিবত আমার জন্য নেয়ামত হয়ে এখন সামনে আসছে কারণ ওই মুসিবতের রুশিলাফ করেছেন ওই মুসিবতের রুসিলা রব্বুলা আলমিন আমার মর্তবা বুলন্দ করেছেন উঁচু করেছেন জান্নাতে আমাকে আল্লাহর নেহবান্দাদের সাথে আশ্রয় দিয়েছেন প্রিয় বন্ধুর এতাই আসুন মুসিবত হোক বিপদ হোক আপদ হোক শান্তি আরাম আয়েস সম্পদ যেই অবস্থায় রব্বুল আলামন আমাকে রাখুন না কেন রব্বুল আলামিন যে অবস্থায় আমাকে রাখেন সেই অবস্থায় আমরা সন্তুষ্ট থাকব এটাই হচ্ছে কালিমার আবেদন এটাই হচ্ছে ইলাহা ইহার আবেদন আল্লাহ তালা তার সমস্ত সিদ্ধান্তের উপর সমস্ত সিদ্ধান্তগুলোকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার তৌফিক এনায়ত করেন আমাদেরকে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ভিন্ন আরেক আলোচনায় কালিমার আবেদনে আপনাদেরকে دعوات دي أسكر متأكاني بداني لم وأخر دعوان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب الرحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما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 শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট মানবতার সমাধান আমি আপনারা দেখছেন